আগেকার মতো আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আলকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে উপায় উপকরণের উপর নির্ভরশীল হওয়ার বিধান কি সেটা জানার বিষয় যে শেখ মুহম সাথে সম্পর্ক বজায় রাখা সেটা কয়েক ধরনের হতে পারে আপনার তাহিদের বিপরীত মৌলিকভাবে হম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একজন ব্যক্তি কোন একটা জিনিসের সাথে সম্পৃক্ত হবে হম যেটার আপনার প্রতিক্রিয়া সেটার মধ্যে নেই এবং সেটার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবে যে এমন জিনিস উপর কোনো ব্যক্তি সম্পৃক্ত হবে বা এমন জিনিস উপর নির্ভরশীল হবে যেটা আসলে তারপরেও সেটার উপর নির্ভরশীল হয়ে যাওয়া এটা একবারে তহিদ বিরোধী এতে কোনো সমেহ নেই হ্যাঁ যেমন দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি যে যারা কবর পূজারী তারা কিন্তু যে কোনো বিপদ আসলে এই বিপদ দূর করার জন্য কবর বাসীর উপর নির্ভরশীল হয়ে যায় যে কবরবাসী তিনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন তাহলে এটা কিন্তু বড় সিরিক এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এবং এরকম যদি কেউ করে থাকে তার বিধান হবে যেটা সুরে মায়ের আল্লাহ বলেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে সিরিক করবে সেই ব্যক্তি তার উপর জান্নাতকে যে এমন জিনিস উপর নির্ভরশীল হওয়া যেটা আসলে কার্যকরী নয় তারপরেও সেটার উপর পরিপূর্ণ ভাবে নির্ভরশীল হয়ে গেল এটা একবারে দহিত বিরোধী দ্বিতীয় নম্বর আরেকটা আছে সেটা আছে। নির্ভরশীল হয়েছে নির্ভরশীল হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আবার যিনি এই উপায়কে নির্ধারণ করেছেন আল্লাহ শানু তার উপর আবার তার ব্যাপারে গাফেল মানে তার উপর নির্ভরশীল নয় এটাও কিন্তু সেদিকের একটি প্রকার হম কিন্তু তাকে ইসলাম থেকে বের করে দিবে না যেরকমটা কারণ সে তো শরীর সময় একটা উপায়ের উপর নির্ভরশীল হয়েছে জায়জ ছিল কিন্তু তার সমস্যাটা এটা জায়জ হলেও এটা শরীয়তে দৃষ্টিতে এটা উপায় হইলেও কিন্তু উপায়গুলোকে কার্যকর করার একমাত্র ক্ষমতা রাখেন তো আল্লাহ যেন সুতরাং তার থেকে আপনি গাফেল হবেন কেন কারণ এই এটা যে উপায় বানিয়েছেন তিনি তো আল্লাহ अंतर्भुक्त द्वित नम्बर धरण से आज उपाय शरिय सम्मत उपाय आटर सपनर मन टाइम समृक्त हल शुद्ध उपाय हिशे এর চাইতে পার্থ কিছু নেই যে উপায় এটা কাজ করতে পারে এটা দুনিয়াতে আল্লাহ এটা এটাকে এটার মাধ্যম করেছেন সুতরাং হ্যাঁ এটা কাজে দিতে পারে কিন্তু আসল ভরসা থাকবে আল্লাহর উপর যে আল্লাহ এটাকে উপায় নির্ধারণ করেছেন সুতরাং এটা আল্লাহর ইচ্ছে হলে কাজ দেবে না হলে আসল নির্ভরশীলতা বিশ্বাস করবে যে এই কারণটা উপকরণটা সেটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ চাইলে এটাকে নষ্ট করে দিতে পারেন ব্যাহত করতে পারেন আর চাইলে এটা কার্যকরী রাখতে পারেন সেটা আল্লাহর ইচ্ছা হ্যাঁ সুতরাং এই যে উপায় উপকরণ সেটা আল্লাহর ইচ্ছার উপর কোন প্রভাব ফেলতে পারে না না মৌলিকভাবে তাহিদ বিরোধী না তহিদ পরিপূর্ণতা বিরোধী কোনোভাবেই বিরোধী নয় হ্যাঁ বরং এটা শৈসম্মত একটা পন্থা এবং এটার নামে আসল তবাক্ষ তাইলে আপনার একজন মানুষ যদি শরীর সম্মত কোনো উপায় অবলম্বন করে হম তাহলে তার অবশ্যই চিন্তা করতে হবে যে ওই উপায়ের উপর যেন কখনো নির্ভরশীল না হয় হুম এবং সেটার সেটার সাথে মনকে যেন আটকে না রাখে বরং তার ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর সুতরাং একজন ব্যক্তি চাকরি করছে তার চাকরি থেকে টাকা আসছে সে আপনার এই চাকরির উপর নির্ভরশীল হয়ে যাবে না যে চাকরি আমাকে খাওয়ায় এরকম কোনো কিছু নয় বরং সে আল্লাহর উপর নির্ভরশীল হবে কারণ আল্লাহর উপর নির্ভরশীল হবে এজন্য জন্য কারণ এই যে উপায়টা এটা আল্লাহ যদি উপায় হিসেবে না রাখেন যদি চাকরিটা আমার হাত ছাড়া হয়ে যায় আল্লাহর ইচ্ছায় তাহলে করার কি আছে সুতরাং চাকরিটা একটা মাধ্যম সুতরাং সেটির উপর মাধ্যম হিসেবেই খেয়াল লাগবে কিন্তু আসল বড় সাল্লাহর উপর হুম এরকম ভাবে হম আপনার যে কোন ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত দেওয়া হল সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে যে উপায়গুলো আছে শরীর সম্মত সেটা আপনার আল্লাহর ইচ্ছাধীন উপায় হিসেবে মানবে আসল ভরসা থাকবে আল্লাহর উপর তাই না সেহকুল বিরোধী হবে না এবং সেটি হবে আসল তাওক আল্লাহ আমাদেরকে তাওকুলের ব্যাপারটা বুঝাতেই দান করুন এবং যেন তাহকুলের ক্ষেত্রে আমরা সিরিকে নিমজ্জিত না হয়ে যায় এবং আমরা যেন নিজের জান্নাতকে হারিয়ে না বসি সেই টপিকে আমাদেরকে দিন ও সাহু আলিয়ানবীন আহমদ আরেকটি পর্বের অপেক্ষায় থাকবেন জাক